আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে কোরআন হদিস থেকে মূল্যবান বয়ান করবেন মৌলানা মোহাম্মদ নাইম উজ্জামানা মোহাম্মদ নাহমুল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 وا انسانا على انسان وارشهدو ان لا اله الا الله وحده لا شريك له لا تجل له ولا نذله ولا مثل له وانا اشهد سيدنا وصنا دنا وا حبيبا تبيبا نوا كبيبا كلوبينا ومولانا محمدا عبدهم ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا الَّذِي يَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَكِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا ফিল্লি মে না শৈত নির বিস্মিল্লাহি রহমি রোহিম পুলিয়া الذين اسرفوا على انفسهم لا تكناتم برحمه الله ان الله اغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم مَن بَكَى مِن خَشْيَةِ اللَّهِ حَرَّمَ اللَّهُ تِلْكَ تِلْكَ الْعَيْنَا إِلَّا النَّار أَوْ كَمَا قَرَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وَقَالَ عَلَى فِي شَأْنِ حَبِيبِهِ وَمَحْبُوبِهِ وَمَاشُوقِهِ مُخْبِرًا তসলিমা আল মোহাম্মদ মোহাম্মদ কমাসীত বুরহি ওমি সবাই পরে আল্লাহ আলাহমদি মোহাম্মদি বরাহি হামিদুম আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ত মোহাজ মোহতারাম দে बड़ हेसान माया दयास्त कर्म थारेक रेखे मिलन मेल के आशार तौफिक दिए स्रेष्टार दरबार प्राण थे अहमदुल्ला পাঠানোর পরে আমরা ছিলাম তখন নিষ্পাপ আমাদের কোন পাপ ছিল না কথা বলেন ঠিক কিনা কিন্তু দুনিয়ার ময়দানে আসার পরে দুনিয়ার আলো বাতাস থেকে আমরা যখন আস্তে আস্তে বড় হইলাম আমার উপর যখন শরিয়াতের হুকুম সাবেদ হলো শরিয়াতের হুকুম যখন আমার উপর প্রয়োগ করা হলো তখন আমার আপনার মানুষ এবংমজিত হয়ে যায় তখন মানুষ নৈরাস হয়ে যায় এই জন্যই আবার তারা বলতেছেনহু তিনি বর্ণনা করেন যে যারা মক্কার ভিতরে অসংখ্য গুনা করেছিল এত পরিমান করেছিল তারা যখন এরকম ভাবে আমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমাদের গুণা কি হবে তারা চিন্তা করতে লাগলেন আল্লাহ আমার দয়া আল্লাহ شات شات القرآن الكريم رأيتنا ذي الكردين قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تكنتوا من رحمة الله إن الله يغفر আমার শব্দটা কত মোহাবতের কথা বলেন ঠিক না। আমরা বলি না আমার মুন্সি কথা বলেন বলি কি না। আমার মা আমার বাবা আমার সন্তান আমার আল্লাহ এত দোয়াবান আল্লাহ আমার আল্লাহ আব্বুল আলমিন বলেন আমার বান্দারে নিজের নবসের উপর জুলুম করেছো গুনা করিয়া তুমি আমি তোমার যত বড় গুনাই হোক না কেন যখন তুমি আমার কাছে প্রাণ খুলে তৌবা করবা আমি আল্লাহ তোমার তৌবা কে কবুল করিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া কবরে মাঠাইয়া কানসো বাহান আল্লাহ ক্যাম মুবারক নাম হালকু কাক হল্লাহ আল্লাহ তুমরা সত্য হাল তুমরা গপার হানুষ ময়দানে ভালোবাসে মোহাব্বত করে ভাইরা আমার আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা কিন্তু স্বার্থ ঠিক কিনা মা সন্তানকে বড় মোহাব্বত করে ভালোবাসে ওই ভালোবাসাটা কত পর্যন্ত দীর্ঘ থাকে যত পর্যন্ত সন্তানের স্বার্থের কোন ব্যাঘাত না ঘটে একজন বন্ধু আর একজন বন্ধুকে বড় মোহাবত করে বড় বড় ভালোবাসে করে। ততক্ষণ পর্যন্ত করে তার মধ্যে স্বার্থ থাকে স্বার্থের ব্যাঘাত যখন আ যায় তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আপনার ক্ষুধা সৃষ্টা এমন রবের বন্ধ আমরা আমার মুসলমান ইমান্দার আল্লা রিনের যদি স্বার্থ থাকত আমার আল্লাহ যদি স্বার্থ কথা বলতেন স্বার্থ যদি চিন্তা করতেন বড় বড় কাপড়ের আমার আল্লা বড় শিকার করেছে তাদেরকেও আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ বলে বান্দারে যখন তুমি আমার কাছে চাইবা আমি ইমানদার দেখি না বেঈমান দেখি না আমি আল্লাহ আমার কাছে আল্লাহর কাছে দোয়া করে ফের আমার কথা মানে না আমাকে নবী বলে স্বীকার করে না ও দয়া আল্লাহ ফিরাউনকে তুমি ধ্বংস করে দাও আমার আল্লাহ বলে তোমাকে মানে না যাও আগামীকাল দশটায় আমি তাকে আগুনের গদস করে দেব আগামীকাল দশটা যখন পার হয়ে যায় মৌসালাম দেখলো ফিরাউনের উপর কোনো আজাব আসলো না কোন গদ আসল না মৌসা সাল্লাম আল্লাহ ফুরে আসতে বলে আল্লাহ খিলাপ করোনা তুমি তো কাল বললারে আমি ফেরাউনের উপর আগুনের কেন জানু নেবু গভীর রজনী যখন হইয়া গেছে ফিরাবুন ধরে জঙ্গলার কিনারে যায় কান্দিয়া বলে গভীর রপরে আল্লাহর কাছে দুটা হাত বলে বাবু কিন্তু মাওলা আমি আখের কোনো কোন রাজত্ব চাই না আমাকে তুমি দুনিয়ার রাজত্ব দিয়ে দাও খুব কান্না করছে আমার আল্লাহ বলে মুসারে আমি ফিরাউনের দুয়াকে কবুল করে দিলাম দিলাম। এর দ্বারা অন্তর থেকে আল্লাহর কাছে চায়। এই ব্যক্তির মনের বাসন আমার আল্লাহ করা করে দাঁড়িয়ে কথা বলেন ঠিক কিনা ও ভাই মুসলমান আমার আল্লাহ স্বার্থ দেখেন না আমার আল্লাহ তো দয়ার আল্লাহ বলে আমি তোমার থেকে মুখ ফেরাই না আমি তোমার দিকে তাকাইয়া থাকি কুদরতি নজরে ও বন্দা আমার থেকে মুখ ফিরাইয়া আমি তোমাকে ডাকি ফের সময় আমি তোমাকে ডাকি ঠান্ডার রাত উজু করতে বড় কষ্ট হয় তুমি করতে যাও যাও না। আমি আল্লাহ ফজরে তোমাকে পাইলাম না তারপরও আমি আল্লাহ তোমার থেকে গাফেল হই না আমি আল্লাহ জোরেও তোমাকে ডাক দিলাম কথা বলেন ঠিক কিনা জোরেও তোমাকে পাইলাম না আসরে তোমাকে না ঈশার সময় কোন কারণে তুমি এই তিন দিনের জাম্নাতি মিলন বেড়াইছ নামাজ পড়তে যাও না আল্লাহর অলির কাছে আইসো আমি আল্লাহর বড় মোহাম্বত হইসে আমি আল্লাহর বড় এসান হয়েছে তিন দিনের জলসায় তিন দিনের জন্মাতি মিলন বেলায় আসার কারণে আমি আল্লাহ তোমার করে ও আমার আল্লাহর দয়া আমার আল্লাহর মা আমার আল্লাহর দয়া সবার চাইতে উঠতে কথা বলেন ঠিক না সমস্ত দয়ার মালিক আমার আল্লাহ চুল পরিমাণ দয়া দিচ্ছে আমাদের উদ্দেব কথা সঙ্গে মুসলমান ইমানদার এই জন্য আল্লাহর কাছে আল্লাহ কান্দ আল্লাপ করেছিলাম আল্লাহ তোমার কাছে তোমার কুদরতি চোখকে আমি গোপন করতে পারি নাই ভাইরা আমার কান্দ কুদরতি পায় চিন্তা দিয়া কান্দ আমার আল্লাহর রহমতের তরিয়ায় দুশ মারিয়া উঠবে আমার আল্লাহ তো দয়ার আল্লাহ আমার আল্লাহ যখন রহমতের আমার আল্লাহ তোমাকে মহাবুত করিয়া জান্নাতের কবরে মেহমান বলেন ঠিক কিনা দরিয়ার ময়দানে এত পরিমাণ মা দিচ্ছে এত স্বল্প পরিমাণ মায়ের কারণে সন্তান দিদি চোখে পানি নিয়া মার কাছে যা বলে মা গ যত অপরাধ হয়েছে গো মা তুমি মাফ করে দাও ছাত্র অনেক অপরাধ করেছি হুজুর বেহি হয়ে গেছে শিক্ষক যত বড় কঠোর হোক না কেন মা যত কঠোর হোক না কেন চোখে যখন পানি দেখে মায়ের কলিদা ঠান্ডা শিক্ষকের যায় বাড়ি করে দেয়দার এবং আল্লাহ বল তুমি আবার পূর্বের সমস্ত গুনাগুলি বাপ করে দে আমার আমার আল্লাহ এমন র দরবারে পুলিশ নাই মিলিটারি নাই আমার দরবারে কোন গেট নাই কোন রক্ষাকারী কোন রক্ষক নাই বান্দারে তুমি হইতে পারো মুশিফ হইতে পারো তোমার টাকা নাই চেহারা নাই যখন তুমি আমার কাছে খাটি অন্তর তোমার ওই অন্তর মাখা থেকে তোমার আসার আগে আমি আল্লাহ তোমাকে কিন্তু চাওয়ার মতো চাইতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা তো চাইতেই না চাইতেই না। শোনার ভাইরা আমার বাবা যে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ এখান থেকে মওলাকে না নিয়ে আমরা বাইরে যাব না কে কে রাজা ভাবতে হবে نار السلام عليكم ورحمة الله وبركاته